আয়ুষার আদিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমার দুধ সম্পর্কের চাচা এলেন এবং আমার কাছে প্রবেশের অনুমতি চাইলেন কিন্তু আমি রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এর কাছে অনুমতি নেওয়া ব্যতিত তাকে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করলাম রসুল্লাহ সাল্লু আল্লাম আসার পর তাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন তিনি হচ্ছেন তোমার চাচা কাজেই তাকে ভিতরে আসার অনুমতি দাও আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আমাকে মহিলা দুধ পান করিয়েছেন কোনো পুরুষ আমাকে দুধ পান করায়নি রসুল্লাহ সাল্ল্লাহ্লাম বললেন সে তোমার চাচা কাজেই তাকে তোমার কাছে আসার অনুমতি দাও আয়সার আদিলাহ আলহা বলেন এটা পর্দার আয়াত অবতীর্ণ হবার পরের ঘটনা তিনি আরও বলেন জন্মসূত্রে যারা হারাম দুধ সম্পর্কেও তারা হারাম